खानो माछ खेरा बनाते जुतर मध्ये टुपिर भेतरे एमक मीटिंग रूमे पहुंचे जित ची आवाजे बरक्त कर সাহায্যের জন্য দৌড়ে যায় মেয়র আমরা চাই আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন না হলে আমরা আপনার কথা শুনবো না আমরা একটা মিটিং ডাকবো এর সমাধান বের করার জন্য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 মানুষ আমায় পাইট পাইপার বলে ডাকে আমার মধ্যে এক ক্ষমতা আছে যার সাহায্যে আমি পৃথিবীর সব প্রাণীদের ডেকে আনতে পারি যে কোনো প্রাণী যে গাবে ওঠে বেড়ায় গায়ে সাঁতরে হেঁটে বা দৌড়ে লাগাই যারা ক্ষতিকারক বিষাক্ত সাপ আর ইঁদুর ইঁদুর তুমি ইদুরদের ডাকতে পারবে কিন্তু তোমায় বিশ্বাস করি কি করে আমি আফ্রিকার শহরের মানুষদের বাঁচিয়েছি বিশাল বড় বড় ডাশ মশার উপদ্রব থেকে এশিয়ার শহর আমি মানুষদের বাঁচিয়েছি ভ্যাম্পায়ার বাদুরের হাত থেকে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই মানুষকে এইসব প্রাণীদের উপদ্রব থেকে বাঁচানোর জন্য কথা দেখাও তোমার জাদু আর আমাদের এই থেকে কিন্তু সেটা করার জন্য আপনি কি আমায় এক হাজার মুদ্রা দেবেন হ্যাঁ নিশ্চয় তুমি যা চাইবে তাই দেব কি মন্ত্রীর দল তোমাদের কি মত মন্ত্রীরা সবাই মেয়রের কথায় সহমতি দেয়। তুমি এবার কাজ শুরু করতে পারো পাইপ পাইপার বাইরে রাস্তায় ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে কি মুখের খাবারটাও ছেড়ে বাইরে বেরিয়ে আসে ধূসর রঙের ইঁদুর কালো রঙের বাদামী রঙের সব কটা রাস্তায় বেরিয়ে আসে দৌড়তে দৌড়তে সবাই পাইপারের পিছু নেয় যতক্ষণ না নদীর উপর রাখা একটা পাথরে লাফিয়ে গিয়ে দাঁড়ায় পাইপ বাজাতে বাজাতে আর ইঁদুর অন্ধের মতো নদীতে পরে জলে ডুবে যায় একের পর এক ওরা কোনো কিছু না জেনেই নদীতে ঝাঁপ দিতে থাকে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 এবার আমি আপনাকে দেখাবো আমি কি করতে পারি তোমার মতো একটা বুদ্ধার আমার রাজ্যের একটা ইট দিন আড়াতে পারবে না এটা নিতে হলে নাও না হলে শহর ছেড়ে চলে যাও পাইট পাইপার হল ছেড়ে চলে যায় সে রাস্তায় বেরিয়ে আসে এবং আবার পাইপটা বের করে এবং ওটা মুখে দিয়ে আবার বাজাতে শুরু করে কিন্তু এইবার সুর টা অন্য রকম ছিল একের পর এক সব কটা বাচ্চা পাইপারের দিকে ঘুরে তাকায় এবং ওর দিকে হাঁটতে শুরু করে এবং বাচ্চারা এবং আত্মীয় স্বজন পাইপারের সুর ওদের অসাড় করে দেয় পাইট পাইপার নদীর ওপরের বীজ বেরিয়ে সোজা পাহাড়ের দিকে হেঁটে যায় পাহাড়ের সামনে যেতেই একটা রহস্যজনক দরজা খুলে যায়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 আমি গোটা শহরের হয়ে তোমায় ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাচ্চাদেরকে ফেরত আনার জন্য তোমরা নিজেদের ছেলে হারাবে এবং ইঁদুরাও ফেরত চলে আসবে তোমাদের শহরটা খুবই অপরিষ্কার যা ইঁদুর এবং পোকামাকড়দের আকৃষ্ট করে